মোভ ফাউন্ডেশন কৌমি অঙ্গনে ক্রেসিডারদের ও সাংস্কৃতিক আগ্রাসন নাইন ইলেভেনের পর পুরো পৃথিবীতে সন্ত্রাসী আমেরিকা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সামরিক আগ্রাসনের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের উপরও তারা ব্যাপক গুরুত্ব আরোপ করে তারা বুঝতে পারে মুসলিমরা যদি প্রকৃত ইসলামের ওপর অটল থাকে তবে তাদেরকে ধ্বংস করা সম্ভব নয় मडरेट इमे इसलम तैरव्यापी मडरेट इम प्रचार प्रसार शुरू कर्जित रूप जहाँ विद्यमान कुफुरी विश्वव्यवस्थार गोलामी मेने अल्लाहर जेमिने अल्लाहर आईन वास्तवय मौलिक आकीदा वलाबाड़ मापकाठी के भेजे फेले ইসলামের এই তাগতি ভাস্তান গ্রহণ করা মুসলিমরা সার্বিকভাবে কাফেরদের পোষা প্রাণীতে পরিণত হয় তারা কাফেরদের বিশ্ব কুহরি ব্যবস্থাকে মেনে নেয় এবং শরিয়া প্রতিষ্ঠার যে আন্দোলনের বিপক্ষে সক্রিয় ভূমিকা পালন করে এভাবে কাফেররা ইসলাম ধ্বংসের জন্য মডারেট ইসলাম নামে ইসলামের একটি দর প্রস্তুত করে নেয় মুসলিমদের মধ্য থেকেই কাফেরদের পরিচালিত এই মডারেট ইসলাম প্রকল্প আজ চলছে বাংলাদেশেও আর এ প্রকল্পের মূল টার্গেট করা হয়েছে দেশের বিশুদ্ধ দিনী শিক্ষার কেন্দ্র কমি মাদ্রাসাগুলোকে মুভ ফাউন্ডেশন নামের এই বেসরকারি এনজিও সংস্থা মাদ্রাসাগুলোতে মডারেট ইসলাম নামে আমেরিকান ইসলাম প্রচারের এজেন্ডা নিয়ে কাজ করছে চালিয়ে যাচ্ছে বিভিন্ন দিন ও ইমান বিধ্বংসী কার্যক্রম মুভ ফাউন্ডেশনের পরিচয় আসুন প্রথমে জেনে নেওয়া যাক মুভ ফাউন্ডেশনের পরিচয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটের বক্তব্য অনুযায়ী মুগ ফাউন্ডেশন তরুণদের নেতৃত্বে পরিচালিত একটি অলাভজনক সামাজিক কল্যাণমূলক সংস্থা দু সালে এটি প্রতিষ্ঠিত হয় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় দু সালে বাংলাদেশ ছাড়া মুভ ফাউন্ডেশনের কর্মকাণ্ড আছে পাকিস্তান ও মিশরে বাংলাদেশে মুভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট হিসেবে দেখানো হচ্ছে জনাব সাইফুল হককে কথিত সন্ত্রাস দমনের নামে ্যের ইসলাম বিরোধী নিয়ে সাইফুল হক সাহেবের কার্যক্রম চোখে পড়ার মতো এক দশকেরও বেশি সময় ধরে সে কাজ করেছে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট নেদারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন পাশ্চাত্য সংস্থায় দর্শকের মনে এখন একটি প্রশ্ন জাগতেই পারে বাংলাদেশেও কি সাইফুল হক সাহেব পাশ্চাত্যের ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করছে মুভ ফাউন্ডেশনের বিদেশি পার্টনারদের লিস্টের দিকে তাকালে আমরা এ প্রশ্নের উত্তরটা পেয়ে যাব মুভ ফাউন্ডেশনের বিদেশি পার্টনারদের মধ্যে আছে জার্মান এমবেসি কাউন্টার টেরারিজম ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অব গ্লোবাল অ্যাফেয়ার্স ক্যানাডা এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গেও এদের নিবিড় সম্পর্ক আছে দু সালের অক্টোবরে হোটেল সোনার সোনারগাঁয়ে অনুষ্ঠিত ওয়ার্কশপ অন মিস ইনফরমেশন ম্যানেজমেন্টের নামের একটি প্রোগ্রামে এদের পার্টনার ছিল আমেরিকার এস্টেট ডিপার্টমেন্ট দেশীয় সুশীল সমাজ ও মডারেট ইসলামী চিন্তাবিদরা উপস্থিত থাকলেও অনুষ্ঠানের মূল বক্তা আসে খোদ আমেরিকা থেকে এখান থেকে স্পষ্ট যে মুগ ফাউন্ডেশন এখানে কুফার ক্রুসিডারদের দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছে মুগ ফাউন্ডেশনের নেপথ্যে কারা স্বাস্থ্য সচেতনতা সামাজিক সম্প্রীতি মানবিক মূল্যবোধের স্লোগান দেখে আপাত দৃষ্টিতে মুভ ফাউন্ডেশনকে বড়ই নিরীহগোচ্ছের এনজিও মনে হয় কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি এরা আসলে ইসলামকে বিকৃত করার কাজে নিয়োজিত আন্তর্জাতিক ক্রুষিডার জোটের বেতনভোগী কর্মচারী এবার দেখা যাক মুভ ফাউন্ডেশন আসলে কারা চালায় এবং এর মাধ্যমে তারা কি করতে চায় মুভ ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটের হোমপেজে রাখা ভিডিওতে দেখা যায় শুরুতেই তারা আম্মানিয়ত ডিক্লারেশন টোয়েন্টি এবং ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন টু কথা বলছে চলুন প্রথমে দেখা যাক আম্মানিয়ত ডিক্লারেশন টোয়েন্টি আসলে কি সহজ ভাষায় এটি হলো তথাকথিত সন্ত্রাস দমনের আড়ালে মুসলিম তরুণদেরকে মডারেট ইসলামের কুপুরী পাঠ গেলানোর চক্রান্ত দু হাজার সালের একুশ ও ২২ আগস্ট জর্দানের রাজধানী আম্মানে কুফারজোট জাতিসংঘ এবং জর্দান সরকারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় দ্য গ্লোবাল ফোরাম অন ইউথ পিস অ্যান্ড সিকিউরিটি দুই দিনব্যাপী চলে বক্তৃতা আলোচনা বেহায়া অর্ধনগ্ন ইউরোপিয়ান তরুণীদের দেহ প্রদর্শনী জম্পেশ মিউজিক কনসার্ট আর তরুণ তরুণীদের উদ্যান যৌথ নৃত্য फोराम कन्फारे बुद अमेरिकान स्टेट सेक्रेटर जनोमेंेशन टी 2015 जेखने घोषणा उग्रबादम इकृत करेप शांति स्लोगान और प्रतारणापूर्ण भाषार आड़े घोषित इजराइल एजेंडा वास्तवर दलाल तैर नीलक्शा नये डिसेम्बर दुहजार पंद साले कुर्जोट जिसघे अमानियत डिक्लारेशन टोटी फिफ्टीन के गुरुतर संगे स्वीकृति देव है सूतरा एक स्पष्ट ज সন্ত্রাস দমনের গালভরা বলির আড়ালে মুভ ফাউন্ডেশন আমেরিকা ও আমেরিকার গোলাম কুফার সঙ্গে এজেন্ডা বাস্তবায়ন করছে এবং নির্দিষ্টভাবে তাদের উদ্দেশ্য হল মুসলিম তরুণদের ব্রেইন ওয়াশ করে আমেরিকান দালাল বানানো এবং কমি মাদ্রাসার ছাত্রদের ব্রেইন ওয়াশ করে মডারেট ইসলাম প্রচার করা ইমান ও কুফারের চলমান লড়াইয়ে মুভ ফাউন্ডেশন মূলত ক্রুসিডার কাফেরদের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে ময়দানে আবির্ভূত হয়েছে এরা আপনার কাছে টাকা চায় না বরং আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে ইমানের শিবির থেকে বের করে কুফারের শিবিরে অন্তর্ভুক্ত করাই এদের লক্ষ্য ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য আগেই বলা হয়েছে আন্তর্জাতিক কুফার জোটের ইউএন সিকিউরিটি কাউন্সিল রেজুলেশন টু টু ফাইভ জিরো এর বাস্তবায়ন অফিসিয়াল ওয়েবসাইটে এরা লিখেছে তাদের মূল আগ্রহ হল কমি মাদ্রাসার ছাত্র ও আলিম আলামা তাদের ভাষ্যমতে তারা মাদ্রাসার ছাত্রদের সামাজিক বিচ্ছিন্ন দূর করতে খুবই আগ্রহী তারা সমাজে শৃঙ্খলা সম্পৃতি কাজ করতে চায়। আসলে তাদের মূল টার্গেট হলো সি অর্থাৎ কাউন্টারিং ভাইরেন্ট এক্সট্রামিজম বা সহিংস উগ্রবাদ প্রতিরোধ সহিংস উগ্রবাদ প্রতিরোধ কথাটি শুনতে বেশ ভালো মনে হয় তবে সচেতন মুসলিমদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে নাইন ইলেভেন হামলার পর অথবা আমাদের শত্রুদের সঙ্গে আমেরিকা ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নতুন কৌশল গ্রহণ করে এই নতুন কৌশল অনুযায়ী ভায়োল্যান্ট অ্যাক্সট্রামিজম বা সহিংস উগ্রবাদের অর্থ হল ইসলামী শাসন প্রতিষ্ঠার চেষ্টা এবং দেশে দেশে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রুচিডার জোটের চালানো সামরিক আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়া আর কাউন্টারিং ভায়োল্যান্ট অ্যাক্সট্রামিজমের অর্থ হল মার্কিন নেতৃত্বাধীন ক্রুচিডার জোটের পরিচালিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়ানোর সকল কার্যকরী পথ বন্ধ করে দেয়া সহজ ভাষায় আফগানিস্তানে যারা মার্কিন সন্ত্রাসের মোকাবেলা করছে তারা সহিংস সহিংসে যারা আমেরিকার সন্ত্রাসের মোকাবেলা করছে তারা উগ্রবাদী কাশ্মীরে যারা সন্ত্রাসের মোকাবেলা করছে তারা উগ্রবাদী আরাকানে যদি কেউ মক সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ায় তবে তারা উগ্রবাদী চীনে যদি কেউ নিপীড়িত ঐ ঘোরদের পক্ষে দাঁড়ায় তবে তারাও উগ্রবাদী কমি অঙ্গনের আলিম ও তালেবের আলিমরা যেন ইসলামী শরিয়া বাস্তবায়নের পথে পা না বাড়ায় বিশ্বব্যাপী মুসলিম নিধন মিশনের বিরুদ্ধে না দাঁড়ায় এটি নিশ্চিত করাই মুখ ফাউন্ডেশনের মূল লক্ষ্য এরা আমাদেরকে উগ্রবাদ প্রতিরোধের সবক শেখাতে আসে অথচ বর্তমান বিশ্বে আমেরিকায় সবচেয়ে বড় উগ্রবাদী সন্ত্রাসী আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল রিসার্চের জরিপ মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত তিয়াত্তর বছরে আমেরিকার তিন কোটি নিরীহ বেসামরিক মানুষ হত্যা করেছে আহত করেছে তিরিশ কোটি মানুষকে বিষয়টি বড়ই আশ্চর্যের সন্ত্রাসী স্বয়ং বিনামূল্যে ফেরি করে বেড়াচ্ছে সন্ত্রাস প্রতিরোধের শিক্ষা কোটি কোটি মুসলিমের খুনি আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মুভ ফাউন্ডেশন আজ মুসলিমদের এসে জ্ঞান দিচ্ছে উগ্রবাদ নিয়ে আর আফসোস কমি মাদারসার অনেক আলিম ও তালিবুল আলিম এই মুভ ফাউন্ডেশনের অনুষ্ঠানে যাচ্ছে এবং সেখানে গিয়ে নিজেকে ধন্য মনে করছে তাদের সাফাই গাইছে মোভ ফাউন্ডেশনের দিনবিধ্বংসী কার্যক্রম মোভ ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যায় তাদের ঘোষিত মোট পাঁচটি প্রোগ্রামের মধ্যে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হল কমিউনিটি অ্যাওয়িং অ্যান্ড পিস বিল্ডিং প্রোগ্রাম এটি মূলত ক্রোসিডার জোট ঘোষিত কাউন্টারিং ভায়োল্যান্ট এক্সট্রামিজম প্রোগ্রামের অংশ এই প্রকল্পের আওতায় তারা কমি মাদ্রাসার আলেম ও তালিব আইলেমদের জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণের নামে আমেরিকার আনুগত্য করার শিক্ষা দেয় এই প্রোগ্রামের প্রোমো ভিডিওতে জঙ্গিবাদ ও উগ্রবাদের উদাহরণ হিসেবে দেখানো হয় আন্দোলন বিরুদ্ধে সহ বিভিন্ন ইসলামী আন্দোলনকে তারা ভিডিওতে ধরে আচরণ হিসেবে তারপর বোঝায় উগ্রবাদের হাত থেকে রক্ষা করার জন্য কমি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ দেওয়া জরুরি মুগ ফাউন্ডেশন দু সালের আগস্ট ও সেপ্টেম্বরে ছয়টি কর্মশালার মধ্য দিয়ে একশো জন তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেয় এই প্রশিক্ষণে আর বাকি বিভিন্ন সনাত জঙ্গিবাদ বিরোধী কর্মশালার নামে তারা তরুণ তরুণীদের নিয়ে সম্মিলিত গ্রুপ ওয়ার্কের আয়োজন করছে এসব অনুষ্ঠানে বেপরদা বেহায়া তরুণীদের গা বসে সাদা যুগপরিহিত কমি সন্তানেরা কাফের ও বেতনতা প্রতিষ্ঠার গাঙ্গের সুন্নার সহনশীলতায় সন্তুষ্ট নয় তারা আমেরিকার শেখানো সহনশীলতার সংখ্যা খুঁজে সহনশীলতার শিক্ষা নিতে যায় আমেরিকার এজেন্টদের কাছে সালের সাতাশে আগস্টে অনুষ্ঠিত ওয়ার্কশপ অন টলারেন্স পরিচয় দিই আমরা মানুষকে আমরা সাথে নিয়ে আসতে পারি তার থেকেও বড় যদি আমরা মানুষ পরিচয় দিই তাহলে সাতশো কোটি মানুষকে আমরা একসাথে পাই লক্ষনীয় বিষয় হল শাহরিয়ার কবির আর সুলতানা কামালের মতো কথা বলে দশকের পর দশক ধরে ইসলামের বিরোধিতা করে আসছে বলে আমাদের প্রথম পরিচয় হওয়া উচিত আমরা বাঙালি আমার ধর্ম আমি যেকোনো সময় পরিবর্তন করতে পারি আমার কখনো পরিবর্তন করতে পারি না আমি হাজার বছরের বাঙালি আর মুভের রিক্রুটরা বলে আমাদের প্রথম পরিচয় হওয়া উচিত আমরা মানুষের কবিররা ইসলামের পরিচয়কে দিয়ে চায়। আর জাতীয়তাবাদিক্রুটরা ইসলামের নামে। দর্শক আজকের মুভ ফাউন্ডেশন নিয়ে আমাদের সিরিজের এ পর্বে আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দিলাম আমেরিকা ও ক্রুসিডারদের এজেন্ট সাইফুল হকের প্রতিষ্ঠিত মুখ ফাউন্ডেশনের সাথে এই প্রতিষ্ঠানটি মূলত इसलमर बिुद्धेमेरिकार बैश्विक युद्ध अंश हिसेबा विकृत करजेंडा वास्तवर क्या कर मुभ फाउंडेशन बेपारे इसक तथ्य अदिकाश तेबसाइट बाकी तथ्यगुलंटारनेट सहजलभ्य तरह देखा जाए प्रतिबार मुभ फाउंडेशन कार्यक्रम में अंशग्रहण करहणकार मुभ क्योंनाई तरह बिुदे अभिजोग पाई इत्यादि इत्यादि কিন্তু এ ধরনের কথা বলা কি আদু গ্রহণযোগ্য এরা কি অজ্ঞান নাকিভাবে না জানার ভান করা মিথ্যাবাদী বাস্তবতা হল বুঝে হোক না বুঝে হোক এই লোকগুলো গাদ্দারি করছে ইসলামের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধে ক্রুসিডার আমেরিকা জার্মানি কানাডাসহ অন্যান্যদের সহযোদ্ধা হিসেবে আবির্ভূত হয়েছে অতপর ছেলে ভুলানি নানা অজুহাত দিয়ে নিজেদের কাজকে জায়জ করছে দুঃখজনক বিষয় হল এক সময় উপমহাদেশে হিসেবে পরিচিত করছে না বরং নানা ধরনের ধার করা বলি দিয়ে সাফাই গাওয়া হচ্ছে এই গাদ্দারদের চিনে রাখা তাদের পরিচয় সকলের সামনে প্রকাশ করা তাদেরকে সামাজিকভাবে বয়কট করা এবং মুভ এজেন্ডার বিরোধিতা করা সকল মৌমিনের দিনই দায়িত্ব